السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحابي أجمعين و بعد شامان درشق من در أمراه الله صلى الله عليه وسلم إمام أبو جافر تحب الرحمة الله رجيط و بيان وعتقاد أهل السن والجماع أهل السن والجماع تاكدر بنانا كتب تيركتيا هم شبني زيخنا مادر إبان بلسن ونؤمن بالبعث أمراه پون দর্শক আমরা গত কয়েকটি পর্বে আলোচনা করেছিলাম যে পুনরুত্থানের উপর ইমান আনা এটা প্রত্যেক নবী তার নবী এবং রাসুল তারকে এর উপর এর দিকে আহ্বান জানিয়েছেন এবং এটা যতক্ষণ পর্যন্ত না হবে কেউ ইমানদার বলে বিবেচিত হবে না প্রত্যেকে ইমান আনতে হবে যে পুনরুত্থান হবে এবং এই পুনরুত্থানের উপর আমরা কিছু দলিল পেয়াস করেছি কোরআন সুনা ভিত্তিক এবং আমরা বলেছি যে এ এমন এক জিনিস যে প্রত্যেক নবী এর কথা আলোচনা করেছেন এবং এরপরে বিভিন্ন উল্লেখ করেছি দর্শকবৃন্দ পুনরুত্থান কখন হবে এর পূর্বে আমরা আলোচনা করেছি আল্লাহ প্রথম ফুৎকারের পরে সবকিছু ধ্বংস হয়ে যাবে তারপর যখন দ্বিতীয় ফুৎকার হবে তখন কি অবস্থা হবে আল্লাহ সেটা উল্লেখ করেছেন দ্বিতীয় ফুৎকার आल्ला तला द्वित फुतकार सबई आल्ला बोझा गया पुनरुत्थान प्रत्येके जो सिंगा फुतकार द्वित पुनरुथान पुनरुत्थान शुरू हो जाए सबाई उठब तेज अवस्था उठे आल्ला दरबारे से उपनीत होटार नाम माशारे मठ हाँ हाँ विषय गुरुत्पूर्ण अत्यंत भीतिप्रद्यंत मारत्म विषय यजे आल्ला कुरान करीमे मूरूलम तरह हादीसे खूब गुरुतर साथ उल्लेख करपकना कर कुरने करीमें देखते पाई कैमामतर जे हवा हँसर मठे से उस्थित हो कत भीतिप्रद आल्ला उल्लेख करीमे एक नम्बर जे श्री सिटा हाजीम बड़द हार दिक्वर्भिन्न भाव समस्याग्रस्त हार दिखे ये आसले बड़ दिन कुरने करीमा आल्लाम ती मने माफे कम दे মানুষকে ঠকাচ্ছে এবং নিজেরা বেশি নিচ্ছে মানুষের মাফে মাফে নেওয়ার সময় মেপে নেওয়ার সময় বেশি নিচ্ছে তারা কি ভয় করে না তারা কি বিশ্বাস করে না যে আন্না হা পুনরুদ্ধিত হবে লিওমিনা আজিম এমন এক একদিনেকুমাস রবিল আলমিন যেদিন মানুষের সামনে যে এক মহা মহাদিনে যেদিন মহাদিন মানুষের সামনে মানুষ মানুষ রব্বুল আলমিনের সামনে তারা দাঁড়াবে এখানে দেখা গেছে যে কে আমাদের সেই দিন কে আল্লাহ বলেছেন বড় দিন মহাদিন আল্লাহ সেটাকে ভারী দিন বলেছেন আল্লাহ বলছেন যে অন্য ভারী আবার কোথাও তিনি আল্লাহ তালা বলেছেন যে সেটা হচ্ছে আসর সেটা একটা কঠিন দিন আল্লাহ তালা ভারী দিন বলেছেন যে যেখানে সাকুল আত্মা মা আসমান জমিন সেটা ভারী হয়ে গেছে অর্থাৎ কে আমাদের দিনটা অত্যন্ত ভারী দিন এবং সেটা এই দিনের সেটা অত্যন্ত সমস্যা সংকুল দিন বলে আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন আজিলা ওরা সাকিরা তারা তারা দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসছে আর পিছনে রেখে যাচ্ছে তারা একটি ভারী দিন কি অর্থাৎ আখরাত দিন হচ্ছে ভারী দিন কাফেরদের উপরে এটা কোন সহজ দিন হবে না ইমানদারদের জন্য সহজ কোন দিন তাদের জন্য কাফেরদের জন্য কোনোদিন সহজ আর হবে না এ হচ্ছে কঠিন একটি দিন আল্লাহ তালা এটাকে ইউমন আজিম বলে ঘোষণা করেছেন দ্বিতীয়ত আল্লাহ তালা এই এই দিনকে আল্লাহময় দিন বলে ঘোষণা করেছেন যে ইমানদাররা এর মধ্যে অনেকে এত ভয়ে ভয় হবে তাদের কারো সন্তানকে পর্যন্ত ভুলে যাবে সন্তান পেটে যাদের সন্তান ছিল সন্তান সহ যারা মারা গেছে তাদের পেটে সন্তানও পড়ে যাবে ভয় এই জিনিসটি এবং আল্লাহ তাল কোরআন উল্লেখ করেছেন এই জিনিসটি সহ যে কোরআন ওই উল্লেখ করেছেন যে ওই দিন মানুষ এমন অবস্থা থাকবে যের পাগল পাগলের মতো তাদের থাকবে পাগল নয় পাগলের আল্লাহাদের তাক অবলম্বন কর ইন্দিম কিয়ামতের প্রকমপন্কমপন একটি বড় বড় বিষয় ইয়ৌম তারাও যেদিন তারা তা দেখতে পাবে তা ধরু কুল্লো মোরদয়াতি নাম্মা আর দাঁত प्राणी तार्चा तार के दूधपान करके सम्पूर्ण भूले जाए निजे के लिए व्यस्त थको दुल्लु हामल हामला हाँ प्रत्येक जा गर्भारिणी মা তার গর্ব গর্ভকে ফেলে দিবে অর্থাৎ গর্ব ভয়ে গর্ব খালাস হয়ে যায় পড়ে যাবে ও তারা না সুকার মানুষকে পাগলের মতো দেখতে পাবেন পাগলের মতো তারা কাজ করছে অমা পাগল নয় ওলা কিনা মাতাল নয় তারা ওলাহা কিনা বলা স্বাদীন বরং আল্লাহ শাস্তি ভয়াবহ এই ভয়াবহ শাস্তির কারণে তাদের অবস্থা এরকম হবে এই তাদের এই অবস্থার কি রকম অবস্থা হবে এই ভয়ের কারণে ভীতিপ্রদ অবস্থা আল্লা তালা কোরআনে কারিমে সেটা উল্লেখ করেছেন যে আমা ইয়ামাল জালেমরা যা করছে আল্লাহ কে এবারে আপনি বেখবর মনে করবেন না তোমরা কেউ বেখবর মনে করবে না ইন্ডেমাই আফসার যে যেদিন ভয়ে তার আরষ্ট হয়ে যাবে সেই কথাটি আল্লাহ তারা তুলে ধরছেন মোহিনা মোকহুম তারা একা একা বিষ্ট একদিকে তাকিয়ে থাকবে কোন মাথা নিচু করে রাখবে তাদের চোখ উপর দিকে উঠাতে পারবে না আবার ওই সেদিক তাকাতে পারবে না আফ ইডাতুম হাওয়া তাদের অন্তর হয়ে যাবে অন্তর অন্তর হয়ে যাবে তাদের উবে যাবে চলে যাবে অন্তরের কোনো কাজ অন্ত কিছু তাদের আসবে না এমন অবস্থায় তারা থাকবে অর্থাৎ সেই দিনের সেইপ্রা তুলে ধরছেন আল্লাহ এই আতগুলোতে যে বৃতিপ্রী অবস্থা হবে দেখো কি এমন অবস্থা হবে যে তাদের অন্তর গুলো তাদের কণ্ঠাগত হবে সেটা আল্লাহতালা বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন ও আন্দির হোম ইয়ৌম আল আহ আজিফাতে তাদেরকে নিকটবর্তী দিনটির ভয় দেখান যেদিন কুলুবাদ হানা জেরে কাউজ যেদিন কষ্ট করে তারা চুপ থাকবে কিন্তু কথা বলতে পারবে না তাদের কলব উঠে আসবে কণ্ঠাগত হবে তাদের এই ইয়ার কাছে চলে আসবে নারী গলার নালীর কাছে চলে আসবে কিন্তু তারা কথা বলতে পারবে না সেরকম অবস্থা হবে তাদের অন্য জায়গাতে বলা হচ্ছে যে ভীতিপ্রদ অবস্থা এমন হবে যে তাদের চোখের এবং তাদের অন্তর অবস্থা কি হবে আল্লাহ বলছেন ভয় করছে যেদিন। তাদের অন্তর এবং তাদের চোখগুলো তাদের একাগ্রে তাকিয়ে থাকবে এদিক সেদিক করবে না তারা ভীতিপ্রদ অবস্থা হবে এবং আরো বলেছেন আল্লাহ তালা কুলুমুই মেদিন ওয়া জিফা সারুহা খাসা তাদের সেদিন কিছু অন্তর থাকবে ভীতিপ্রদ এবং তাদের চোখগুলো বিনিত থাকবে অর্থাৎ তারা কোনো কিছুই করতে সক্ষম হবে না সেদিন তাদের অবস্থা এত কঠিন হবে যে আল্লাহ তালা কোরআনে কারিমি ঘোষণা করেছেন যে একজন ছোট বাচ্চা পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে আল্লাহ তালা বলছেন ফাঁকাই ফা তার ইংকাফার তুম ই না শিবা তোমরা কিভাবে সেদিন বাসবে তোমরা যেদিন যদি তোমরা কুফুরি করো সেদিন তোমরা বাঁচতে পারবে কি করে যেদিন ছোট বাচ্চাকে পর্যন্ত বৃদ্ধ করে দেবে অর্থাৎ সাধারণত মানুষ বৃদ্ধ হয়ে যাবে যখন তারপর বিপদ আসে হয় সেদিন এত বেশি চিন্তা হবে যে একজন ছোট বাচ্চা পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে এরকম অবস্থা হবে এর ফলে আল্লাহ তালা বলছেন আসামা অমন ফতরম বিহি কানুহুমা ফরৌলা যে আকাশ সেটা ধ্বংসপ্রাপ্ত হবে সেটা ফেটে চৌসির হয়ে যাবে তার ওয়াদা অবশ্যই সংঘটিত হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেদিনপ্রদ দিন এবং প্রথম বলা হয়েছে আল্লাহ তালা বলছেন কবহিন যে দিনের অবস্থা তিনি বিভিন্নভাবে বর্ণনা করেছেন তারপর বলেছেন যে এটা ভীতিপ্রদ দিন হবে তার অবস্থা আল্লাহ তালা বর্ণনা করেছেন আরো বলেছেন আল্লাহ তালা সেই দিন হবে যে মানুষের সম্পর্ক নষ্ট হওয়ার দিন সেই দিনটি হবে যেদিন মানুষ সেখানে উপস্থিত হবে সেদিনের একে অপরের আগে যে সম্পর্ক ছিল সম্পর্ক সমস্ত সম্পর্ক তারা ভুলে যাবে তাদের মধ্যে পূর্ববর্তী সম্পর্ক কোন কাজে আসবে না अल्लाह तला फायदा मुफे हाफि सुर जेदी सींगाए फुतकार अर्थात द्वितीय शीत सिंगुतकार সিংহায় দ্বিতীয় ফুটকা দেওয়া হবে না আমার কি হবে আমার কি হবে কারো দিকে তাকানোর মতো অবস্থা তা থাকবে না এই জন্য পালাতে থাকবে আল্লাহ তালা বলছেন ইয় মা ফিরুল আখিহে মানুষ তার ভাই থেকে পালাবে ওয়া উমে ওয়া তার প্রত্যেকটি মানুষ সেদিন এমন অবস্থা থাকবে যে অন্যের দিকে তাকানোর মতো অবস্থা তার থাকবে না নিজেকে নিয়ে সে ব্যস্ত থাকবে এজন্য অন্য আয়তে আল্লাহ বলেছেন হে মানুষরা তোমরা তোমাদের রবের তাকে অবলম্বন করো কোনো কাজে লাগবে না ওলা সেই আন এবং সম্পিতাও তার সন্তানের পক্ষে কোন কাজে লাগবে না সন্তান তার পিতার পক্ষে কোনো কাজ করতে পারবে না কিছুই করতে পারবে না ইন্দা ওয়ার্দ হাকুন সেদিন আল্লা আল্লাহর ওয়াদা তো অবশ্যই বাস্তবায়িত হবে সেদিন তোমাদের কি অবস্থা হবে সেই দিনের তাকওয়া তোমরা অবলম্বন করল্লাহ দিয়েছেন আল্লাহ আরো বলছেন সমস্ত মানুষকে আল্লাহ ঘোষণা করছেন যে নির্দেশ দিচ্ছেন যে সেই দিনের তাকোয়া তোমরা অবলম্বন করো সেদিন কোনো নফস আরেক নফসের কোন কাজে লাগবে না উপকার করতে পারবে না ওলা ইউকাল সেদিন তাদের সুপারিশও গ্রহণ করা হবে না ওলা ইউ খাজুমিনহা আদোলন এবং তাদের কোনো তাদের থেকে লাই আহ করা হবে না কোন সাহায্য করা হবে না এ হচ্ছে কিয়ামতের মাঠের প্রথম অবস্থা যে অবস্থায় একে অপর থেকে সম্পূর্ণ বেখবর থাকবে কেউ কারোর প্রতি কোন রকমের সাহায্য করার সুযোগ তারা কেউ করবে না পরবর্তীতে আল্লাহতালা যখন অনুমতি দেবেন তখন সুপারিশ করবে ইমানদাররা সুপারিশ করবে তাদের সন্তানদের জন্য সন্তানরা সুপারিশ করবে তাওবাদী হয় তখন তার সুপারিশ থাকবে এবং একে অপরের সাহায্যের জন্য এগিয়ে আসবে আল্লাহর কাছে প্রার্থনা করবে সেটা আলাদা কিন্তু প্রথম অবস্থা এমন অবস্থা হবে ভীতিবত হাঁসরের মাঠে যে কেউ কারো কোনো কাজে লাগবে না কেউ কারো দিকে তাকাবে না তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে এমন কি হাঁসরের মাঠে আসবে কোরআনে হরসুল্লাহলাম হাদিসে এসেছে যে রসুল বলেছেন দেখুন হোফা তা নলান তোমরা আসবে পায়ে পাহীন জুত বিহীন অবস্থায় এবং শরীরে কাপড় বিহীন অবস্থা এবং মাগাই কোন রকমের খতন করা অবস্থায় তোমরা আসবে হাসার মাঠে সেদিন একে অপরের দিকে তাকাবে কি অবস্থা হবে রসুল্লাহাম বললেন যে আয়সা তুমি বুঝতে পারছো না কি অবস্থা হবে সেদিন একে অপরের দিকে তাকানোর সময় কোথায় প্রত্যেকে তার নিজেকে নিয়ে ব্যস্ত প্রত্যেকে তাদের নিজেকে নিয়ে ব্যস্ত চোখ তার চক গাছ হবে এদিক সেদিক তাকাতে চাইবে না ष्टत कंठागत रू बार अवस्था कष्टे क्योंकि भय करार्लेश दीचन चतुर्थ जो अवस्था से दिन काफेर अवस्था जो तरा दुनिया सबकिस दिए से दिन आजबि पे चाहिए क्योंकि তাদেরকে যদি বলা হবে তাদেরকে সবকিছু হ্যাঁ সবকিছু বলেছেন ওয়েলি কুল্লিন বিহি যারা জুলুম করেছে শিরিক করেছে এদের যদি জুমি দুনিয়ার সবকিছু সেদিন যদি থাকে তারা সেগুলো দিয়ে বলব যে আমরা যেন আজাব থেকে মুক্তি পাই সব দিয়ে দেব অর্থাৎ দুনিয়ার দুনিয়ার যত সম্পদ আজকে সমস্ত সম্পদ সেদিন আজাবের তুলনায় কিছুই হবে না অর্থাৎ সেদিন আজাবের তুলনায় তারা সবকিছু দিতে রাজি হবে কিন্তু আজাব থেকে মুক্তি পেতে চাইবে কিন্তু তারা মুক্তি পাবে না অন্য অন্য আয়তে আল্লাহ তালা বলেছেন যে বরং জমিনের ডবল দিলেও তারা দিতে রাজি হবে তারপরও তারা আজাব থেকে মুক্তি চাইবে আল্লাহ তালা বলছেন ওয়াল্লিন আলম ইস্তাজিবুল লাহু যারা নবীর আহ্বানের সাড়া দেয়নি আল্লাহর আহ্বানের সাড়া দেয়নি তারা চেষ্টা করবে যে যেন আখ রাতের আজাব থেকে বাঁচতে পারবে কিন্তু তাদের সে বাঁচার কোনো সুযোগ থাকবে না আল্লাহ তালা বলছেন উল্ ইক সু হেসাব তাদের জন্য সেদিন থাকবে कठिन हिसाब हिसाब अत्य कठोर और सब खराब हिसाब को हिसाब से बरत जमीन शुद्ध जमी नु जमीन बुके जमी स्वर्ण रूपान्तरित कर स्वर्ण दिए बाचते चाहिए आजाब गा ग्रहण करबा आल्ला तला মিল উল আর্দে পরিমান স্বর্ণ দিল সেদিন গ্রহণ করা হবে না যদি সিরা তারা ফি দিয়া দেয় উল্লাহম আজ আলিমা আলহমিন তাদের জন্য সেখানে শাস্তি থাকবে কঠোর শাস্তি কোন সাহায্যকারী সেখানে থাকবে কি কিনে আসা হবে এবং তাকে বলা হবে আর বুকে যদি তোমাকে दुनिया मत स्वर्ण दुनिया स्वर्ण पूर्ण कर दुनिया जमा दे, के देख तुम्हें कि भाइयो कुलू नाम से बहबाथ बासार जो ये सब बिनीम हिसाब से दीते राजी हब भाइया कल उ আল্লাপর ইমান আনবে একাত্তর ইমান আনবে কিন্তু তুমি ইমান আনে এর জন্য আজ তোমার এই শাস্তি হবে কি তাদের এমন কি অবস্থা হবে সেটা আল্লাহ তালা ঘোষণা করছেন আল্লাহ তালা বলছেন মুজির মুলাউ ইউনি प्राण प्रिय ऐले के पर्यत से फिदिया दीते राजी हो काफे से बल्ब से चाहे ए दिन शिथे बाचार जन से फिदिया हिसाब से সে বিনিমা হিসেবে দিতে চাইবে তার সন্তানকে ও তার স্ত্রীকে কে ওয়া তার ভাইকে ও এবং লালন পালন করে এমন প্রাণী প্রাণীকে সে দিতে দিতে রাজি হয়ে যাবে তার যে যাকে সে খুব ভালোবাসে ওমান ফিল এমন কি যা জোনিয়ার বুকে যা আছে সবই দিতে থাকছে রাজি হয়ে যাবে সুমায়ুন জি এটা দিয়ে সে বাঁচতে চেষ্টা করবে কখনো বাঁচতে পারবেনা আল্লাহ বলছেন কালা কখনো নয় সেই তারা বাঁচতে পারবে না এতো শাস্তি এত জাহার্নাম তাকে পৌঁছে যাবে সেখান থেকে বাঁচার তার কোনো উপায় থাকবে না সেদিন আরেকটি অবস্থা আল্লাহ তালা ঘোষণা পঞ্চম যে অবস্থা আল্লাহ তালা জানাচ্ছেন সেটা হচ্ছে সেই দিনের অবস্থা হবে যে সেদিন অনেক লম্বা হবে অনেক সময় হবে কিছু সময়ে শাস্তি হবে তা নয় অনেক লম্বা সময় তারা এই শাস্তি ভোগ করতে থাকবে এসে অনেক লম্বা সময় তাদের অবস্থা হবে আল্লাহ তালা বলছেন তার জুল মেলায় তো আর রোড় হইলে ইহে ফি অমিন কানা যে ফেরেশ তারা আল আল্লাহর কাছে উঠে যায় সেদিন আসবে ওয়াল রো হো এবং যে আসবে আল্লাহর কাছে আসবে এমন এক একদিন যেদিন যেদিনের পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর অর্থাৎ হাঁসরের মাঠের সেই হাঁসরের মাঠে যে সমস্ত থাকবে সেটা হবে পঞ্চাশ হাজার বছর আমরা সাধারণত দুনিয়ার বুকে একশো বছর বাঁচি কেউ বা তার কম বাঁচি অথবা তারও একটু বেশি বাঁচি কিন্তু হাজার বছর কেউ বাঁচে না কিন্তু সেদিনের লম্বা সময় থাকবে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর এই অবস্থায় থাকতে হবে এই অবস্থাকে চিন্তা করে আল্লা তারা জন্য বলছেন যে সেদিন ফসবির সবরান জামিরা ইনাহু বাড়িদা নারাহু কারিবা কাফেররা সেই দিনটাকে অনেক অনেক অনেক লম দূরে মনে করছে আমরা তো এটা কাছে দেখতে পাচ্ছি সেই দিনের এই দুনিয়ার বুকে সামান্যতম জিনিসে তোমাদের সবর করা উচিত সবরে জামিন এখতিয়ার করে তাদের কষ্টের উপরে কারণ তারা অল্প কিছুদিন তোমায় কষ্ট দিবে লম্বা সময় তারা সেখানে কষ্টের অবস্থান করতে হবে হাঁসরের মাঠে সেটা পঞ্চাশ হাজার বছর মতো লম্বা হবে সেই লম্বা সময়ে তারা কষ্ট পেতে থাকবে এবং কষ্টের পর তাদের বিচার আরম্ভ হবে কিন্তু এই লম্বা সময় তারা তখন মনে করবে দুনিয়ার বুকে তারা কেমন সময় কাটিয়েছে সেটা তখন স্মরণ করবে আল্লাহ কোরআনে কারিমি বলেছেন সেদিন তারা মনে করবে যে ইয়মাসুর হুম যেদিন তাদেরকে আল্লাহ হাসরে মাঠে নিয়ে যাবেন তখন তারা ইল্লা আল্লা মিয়ালবাস্লা সাহতিন তখন তারা বলবে দুনিয়াতে তো আমরা আমরা দুনিয়াতে এক ঘন্টা মাত্র কাটিয়েছি এক ঘন্টা মাত্র আবার কখনো কেউ কেউ বলবে বলবেশি এত হা হা তাদের মধ্যে কেউ কেউ বলবে যে আমরা তো এক বিকাল কাটিয়েছি অথবা এক সকাল কাটিয়েছি মাত্র আমরা পুরো দিনও কাটাতে পারিনি একটা দিনও সেখানে আমরা দুনিয়াতে ছিলাম না আবার তাদের মধ্যে যারা বেশি জানবে তারা বলবে نحن ওয়া بما يقولون ইয়াকুলুন ইয ইয়াকুলু হাম إلا الطريقه إلا يوم ইল্লা ইয়াওমা তারা কি বুলবি দুনিয়ার বুকে তো আমরা মাত্র এক দিন কাটিয়েছি আবার তাদের মধ্যে কেউ কেউ বলবে কসম করে বলবে ইয়াওমা তাকুমুস সাআতু ইয়াক্সিমুল মুজরিমুন যেদিন কিয়ামত قائم হবে অপর হাজির শপথ করে বলবে ইল্লা ভাবে শপথ করবে শপথ করে বলে মালাবিসু গাইরা সাআতা মাখনিক তারা দুনিয়ার বুকে কাটিয়েছে এর বেশি तुलन में तेजर समय अत्यंत कम हो कुरान कारिम आल्ला तारा बन আসলেই তোমরা খুব অল্প সময় কাটিয়েছো যদি তোমরা বুঝতে জানতে তোমরা জানো না এই কঠিন দিনের জন্য আমাদের এখনই প্রস্তুতি গ্রহণ করা দরকার মনে রাখতে হবে দুনিয়ার সমস্ত জীবনে যারা কাটে সমস্ত জীবনের তুলনায় আখ রাতের মাঠের জীবন অনেক লম্বা এজন্য আমাদের আমাদেরকে সেই জীবনের জন্য উচিত আখরা তফমান আনা উচিত এবং এমন কাজ করা উচিত যা আমাদের কাজে লাগে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন রবীন্দন আসসালাম